হু অনুসল্লি আদা রসইল হিল করিম আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা হাদিস থেকে জানবো প্রকৃত দরিদ্র কে রাসুল সাল্লাম একবার এই প্রশ্নের উত্তরে সাহাবাহাম সেই জবাবটাই দিয়েছেন যা আমরা দিয়ে থাকি তারা বলেছেন আমাদের মধ্যে যার টাকা পয়সা ধন দৌলত নেই সেই হচ্ছে দরিদ্র অথপর রাসুল সাল আলি হুমা সাহাবাদের এই ভুল ধারণাকে إن المفلس من أمتي يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا فيعطى هذا من حسناته وهذا من حسناته فإن فنيت حسناته قبل أن يقضى ما عليه وخض من خطاياهم فترحت عليه ثم ترح في النار নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে দরিদ্র হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাতের সবাব নিয়ে হাজির হবে সাথে সাথে কাউকে গালি দেয়া কাউকে মিথ্যা অন্যায়ভাবে ভক্ষণ করা অন্যায়ভাবে কারো রক্ত প্রবাহিত করা এবং কাউকে অন্যায়ভাবে প্রহার করার গুনাহ নিয়ে উপস্থিত হবে ফলে সকল পাওনাদারদের পাওনা তার সবাব থেকে পরিশোধ করতে থাকবে এভাবে পাওনাদার ব্যক্তিদের প্রাপ্য দিতে দিতে যখন তার সবাব শেষ হয়ে যাবে বাকি পাওনাদারদের পাওনা পরিশোধ করার মতো আর কোন কাছে বাকি থাকবে না তখন অন্যদের গুনাফগুলো তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে হে ভাই আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই এই ন্যাক আমলগুলো ঠিক মতো আদায় করি অর্থাৎ হকুক তথা আল্লাহর হকগুলো আমরা ভালোভাবে আদায় করি কিন্তু হকুক নাস, তথা মানুষের হকের ব্যাপারে আমরা উদাসীন থাকি মানুষের হকগুলো ঠিক মতো আদায় করি না মানুষের সাথে মহামালার ক্ষেত্রে ভালো আচরণ করি না বে খেয়ালে অনেক সময়ই মানুষের সাথে জুলুম করে ফেলি আমরা তা বুঝতেও পারি না এবং বুঝারও চেষ্টা করি না যেমন যথাযথভাবে শ্রমিকের পারিশ্রমিক বুঝিয়ে দেই না দুর্বলের প্রতি জুলুম করি সামান্য কোনো কারণে বাসার কাজের লোকটার সাথে খারাপ ব্যবহার করি তাকে ধমক দেই গালি দেই কখনো কখনো চর থাপ দিয়ে বসি অথবা আরো বড় ধরনের শারীরিক নির্যাতন করে বসি দোকানের কর্মচারী বা অফিসের পিয়নের সাথে খারাপ ব্যবহার করি তাদেরকে সব সবসময় ধমক দিয়ে কথা বলি গালিগালাজ করি রিক্সাওয়ালা বা গাড়ির হেল্পারের সাথে খারাপ ব্যবহার করি তাদেরকে গালি দেই বা তুই তুকারি করে কথা বলি এবং তাদেরকে ভাড়া কম দেওয়ার চেষ্টা করি আর ভাবি তাদের দুপয়সা কম দিতে পারলেই বুঝি আমি লাভবান হয়ে গেলাম কখনো তো এমনও হয় যে আমরা যেই লোকটার সাথে তুই তুকারি করে কথা বলছি দু টাকা ভাড়ার জন্য যার সাথে ঝগড়া করছি যাকে গালিগালচ করছি সেই লোকটি আমার চেয়ে অনেক বড় আমার বাবার সমান বা দাদার সমান কিন্তু আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করছি অথচ আমাদের উচিত ছিল তাদের সাথে ভালো ব্যবহার করা একটু সহানুভূতি নিয়ে তাদের সাথে কথা বলা তাদেরকে দুপয়সা বেশি দেওয়ার চেষ্টা করা আর টাকা বেশি দিতে না পারলেও তাদের সাথে একটু মুচকিয়ে হেসে কথা বলা কারণ এই লোকটাই তো তার শরীরের রক্ত পানি করে আমার সেবা করে যাচ্ছে হে ভাই এমন ছোটখাটো বিষয়গুলো আমরা লক্ষ্য করি না এক রকম মনের অজান্তেই আমরা এই অপরাধগুলো করে ফেলি এবং প্রতিনিয়ত করেও যাচ্ছি আমরা একবারও খেয়াল করি না যে এই ছোট ছোট বিষয় যাকে আমি তুচ্ছ মনে করছি অথচ এর কারণেই কিয়ামতের দিন আমাকে অনেক বড় বিপদের সম্মুখীন হওয়া লাগতে পারে এর কারণেই আমার সারা জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে এমনকি এই বিষয়গুলোই আমাদের জাহান নামে পর্যন্ত নিয়ে যেতে পারে হে ভাই আসুন এ সকল খারাপ অভ্যাসগুলো পরিহার করে নববী আদর্শে আমাদের জীবনটাকে সাজাই এবং দুনিয়া ও আখেরাতে সফল কাম হই হিয়াল আপনি আমাদের দাউফিক দান করুন